মানবতা সমাধান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 ونشهد ان سيدنا ونبينا محمدا عابده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا اللهم انا نعوذ بك من علم لا ينفع ومن نفس لا تشبع ومن عين لا تدمع ওমিন দোয়া ইউসমা অমিন দাওয়া ইউস্তাবুল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক দেশে বাইরে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন জি আমরা সকলের সুস্থতা কামনা করছি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিস টিভি বাংলার লুমুল কোরআনের সিরিজ পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআন নজরুলের প্রেক্ষাপট সম্পর্কে যেটাকে বাংলায় আমরা বলি শানে নজুল আরবিতে বলা হয় আসবাবুল নজুল এই বিষয়টি বেশ গুরুত্ব বহন করে পাককে জানার জন্য পূর্বে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছি তার মধ্যে সর্বশেষ ছিল তেজবিদুলকোর আন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের সামনে তেজবিদুলকর আনের গুরুত্ব প্রয়োজনীয়তা তার সংজ্ঞা तार लक्ष्य उद्देश्य इत्यादि सम्पर्क आलोचना कर तजवीज जानते निकट उपस्थापन कर चेष्टा कर दर्शक चलूनता आजकल नतून पर्व शुरू करी असबाब असबाब इहुवचन एर एक बचन हब मूलत आविधानिक अर्थे एसि जिटा एकदिक एक सूत्र तैरी से बोलते कार्यकर यह कारण ये जिन की घटे कारणटा की बला है सब और शरिया दृष्टिकोण थके सब बला है যে বিষয়টি কোন একটা ভূমিকা রাখে সেটি হচ্ছে সব যেমন আমরা বলতে পারি যে জোহরের সময় কেন হয় জোহরের সময়টা শুরু আমরা বলছি যে সূর্য পশ্চিম দিকে ঢলে গেলেই জোহরের সময় শুরু হয়ে যায় সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাওয়াটা এটাই হচ্ছে জোহরের নামাজের সময় শুরু হওয়ার কারণ সূর্যাস্ত সূর্যাস্তের সাথে সাথে সালাতগরিবের সময় হয়ে যায় অনুরূপভাবে আমরা দেখছি রামাদান মাসের রোজা আমরা রাখি কখন রাখি মাসের উনত্রিশ অথবা তিরিশ তারিখে দিবাগত রাতে যখন আমরা চন্দ্র চাঁদ দেখতে পাই শুরু হয়ে যায় রমাদান মাস আল্লাহ কি বলছেন তোমাদের মধ্যে থেকে যারা রমাদানের চাঁদ দেখবে তার উপর রোজা রাখা ফ্যার এইভাবে কার্যকর যেটা বা কারণ এটা নির্ধারিত হয় কোরআনে কারিমে আয়াত এবং সুরা নাজিল হয়েছে ছোট ছোট সুরা আছে বড় বড় সুরা আছে ছোট ছোট আয়াত আছে বড় বড় আয়াত আছে সবগুলো এক একভাবেই धीरे धीरे नाजिल हो पीछने की कारण रही प्रेक्षापट की मूल्यन कर गवेश कर देखते पाकिछू कि आयात आगो नाजिल हवार पिछने को कारण क्या कर অপরদিকে কিছু আয়াত বা সুর আছে যেগুলোর জন্য প্রেক্ষাপট বা কারণ নেই আল্লাহ রাবুল আলমিন করে জানিয়ে দিয়েছেন এখন এটা করতে হবে এখন এটা করতে হবে বা এই হুকুম জানিয়ে দিয়েছেন আর এইভাবে এই ধারাই কোরআনে আয়াত বা সুরার সংখ্যা বেশি প্রেক্ষাপটের কারণে কোরআনের সুরা বা আয়াত নাজিল হয়েছে এরও প্রচুর সংখ্যায় যেমন আয়াত রয়েছে তেমনি রয়েছে সুরাও ইনশা আমরা উদাহরণ সহকারে আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেয়ার আপনাদের সামনে স্পষ্টভাবকরণের আমরা চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে আমরা যেমন নাকি একটা উদাহরণ দিতে পারি এখানে হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহআ থেকে বর্ণিত যে কোরআনে যখন আল্লাহ রাবুল আলমিন নির্দেশ দিলেন এস করলেন কি এর মাধ্যমে প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রমের সূচনা হল আর এ আয়াত দিয়েই উন্মুক্ত দাওয়াতের পরিবেশ সৃষ্টি করা হলো এ আয়াত নাজিল হওয়ার পর রেসুল্লাহ সাল্লাম প্রথমে ঘরোয়া পরিবেশে তার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছিলেন এরপর উন্মুক্ত পরিবেশে দাওয়াত দেওয়ার জন্য তিনি বেতল্লা শরীফের দক্ষিণ পূর্ব কর্নারে দক্ষিণ সাইডে সাফা নামক পাহাড়ে তিনি অবস্থান গ্রহণ করেন এবং সেখান থেকে তিনি ডাক দেন আওয়াজ দেন ওয়াস হা এটা ছিল যখন কোনো বিশেষ বক্তব্য বা ঘোষণা দেয়া হতো তখন এভাবেই আরবের রীতি ছিল আওয়াজ দেয়া হতো এ আওয়াজ যারা শুনত তারা ভাবত নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে বিশেষ কোনো ঘোষণা আসছে অতএব সবাই সেখানে উপস্থিত হতো আচ্ছা পাহাড়ে আসলেন এসে তিনি ডাক দিলেন ডাক দিয়ে সবাই যখন উপস্থিত হলো তখন তিনি বললেন আরো তুমুল আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল যারা তোমাদের উপর আক্রমণ করতে চাইছে তাহলে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে তারা কি উত্তর দিয়েছিল আমরা সেই উত্তরটি শুনব বিরতির পর এখন সময় হয়েছে বিরতির আশা করছি বিরতি থেকে ফিরে এসে আপনাদের সবাইকে আমাদের সাথে পাবো ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খন্ডন আমি মোহাম্মদ হাশিম মাদানি অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু দেখুন ইসলামের বৈশিষ্ট্য কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে পিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা कतलम संकट मानवतार कल्याण निर्देश सन्तान पाओ अपे मुस्लिम देश गुलाना जाए पुरस्कार घोषणा कर ড আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন শেখ শাহিদুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম मानव जी के सृष्टि जीवन ज्ञान गर्भ आलोचनार मंच परवर्ती अनुष्ठान पीछे সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর মনে আছে নিশ্চয়ই আমরা একটি প্রশ্নের উত্তরের অপেক্ষা করছিলাম প্রশ্নটি ছিল রসুল্লাহ সাল্লিউসাল্লামের তিনি বলছিলেন আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছনে একদল ডাকাত আছে যারা তোমাদের উপর আক্রমণ করতে চায় তোমরা কি তা বিশ্বাস করবে আমাকে বিশ্বাস করবে उत्तरे की बोले उपस्थित मानुषुल वाक्य स्वीकार कर पाय अतए तुम्हार कथा विश्वास करसूल्लाह सल्लम तर निकट दावत पेश करल বিভিন্ন বর্ণনা এর মধ্যে রয়েছে কোন বর্ণনায় আছে যা আমি তোমাদেরকে ভয়ঙ্কর একদিনের শাস্তি সম্পর্কে সতর্ক করছি কোন কোনো বর্ণনায় এও বলা হয়েছে তিনি বলেছেন ঘোষণা দাও। তোমরা সফল হবে কামিয়াব হবে এই বক্তব্য দেওয়ার পর সর্বপ্রথম যে ব্যক্তিটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উপস্থিত সেই সমাবেশেই এর বিপক্ষ অবস্থান নিয়েছে সে ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আপন চাচা আবুল আহাব এই আবুল আহাব সেই আবুল আহাব যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্মের সুসংবাদ পেয়ে তার দাসিকে মুক্ত করে দিয়েছিলেন আবুল আহাব মোহাম্মদকে ভালোবাসত কিন্তু এই মুহাম্মদ যিনি পরবর্তীতে নবী হলেন রসুল হলেন তার এই দাওয়াতকে আবু আহাব মেনে নিতে পারল না এই আবুল আহাব রসুল্লাহ সাল্লাহ আলী সানে বেয়াদি করল আবু আহাব হাত উঁচিয়ে রসুল্লাহ সাল্লুসাল্লামকে উদ্দেশ্য করে বলল সারাটি দিন তোমার ধ্বংস হোক কোনো বর্ণনায় আছে কোনো কোনো বর্ণনে শুধু আছে এরপর সে বলেছে এই জন্যই কি তুমি আমাদেরকে সমেত করেছ কোনো বর্ণনায় বলা হয়েছে আলিহাদা জামায়তানা এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছ সমিত করেছো রসুল্লাহ সাল্লাহ আলু ইসলামের সাথে আবুল আহবের এই বেয়াদি আল্লাহর পছন্দ হয়নি যারা রসুল উল্লাহ সাল্লাহ আলু সাথে বেয়াদবী করবে তারা ওই আবুল আহাবের অনুসারী হিসাবে চিহ্নিত হবে এখান থেকে আমরা সেটা জানতে পারলাম কিভাবে যে আল্লাহ হরবুল আলমিন তাঁর হাবিবের শানে যে বেয়াদবী করেছে তার জন্য এমন কিছু আয়াত নাজিল করে দিলেন যা ক্ষামত পর্যন্ত প্রতিটি মুসলমান উচ্চারণ করবে আর সেই আবু দিতে লান সেই সুরাটি নিশ্চয়ই নাম মনে আছে আপনাদের অনেকে বুঝে নিয়েছেন সুরাটি কোনটি ব্যক্তিকেন্দ্রিক কোনো সুরার নাম যদি থাকে তার মধ্যে কাফির যেমন আছে মহিলাও আছে নবীর নামও আছে সেখানে এই কাফের হিসাবে আবু আহাবের নামটি উল্লেখ উল্লেখযোগ্য কেউ সুরতো বলেন আমরা সেটা আলোচনায় নিয়ে আসবো পরে যখন আয়াত এবং সুরার আলোচনা করব আল্লাহ রব আলমিন আয়াত করে দিলেন আবু আহাবকে কেন্দ্র করে আউজবিল্লাহ বিসমিল্লাহ রহমান বরঞ্চ তার জন্য নাজিল হয়েছে ধ্বংস হোক আবু দুটি হাত একবার নয় দুবার এখান থেকে কিন্তু বেদাবি করার কারণে আবু আহাব চিরস্থায়ী অভিশপ্ত হয়ে গেল যাই হোক আমাদের আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নিশ্চয়ই বুঝতে পেরেছেন टना के केंद्र करबाब नजूल घटना के केंद्र कर आयात नाजिल होते सहबाइ कहम मध्य क्यों अथवा अन् क्यों से अमुसलिम होते কোন বিষয় জিজ্ঞাস করেছে প্রশ্ন করেছে আর তারই পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে আয়াত হয়েছে তাহলে এটাও একটা যেমন আমরা উদাহরণ দিতে পারি আবদুল্লাহ বলেন আবদুল্লাহ নবীসাল আলিউসাল আমি রসুলিয়া এমন সময় আমাদের পাশ দিয়ে কিছু ইহুদি অতিক্রম করছিল ফকালু তারা বললু এই যে দাবি করছে মোহাম্মদ নিজেকে নবী হিসেবে তার নবী সত্য কিনা সেটা জানার জন্য তাকে কিছু প্রশ্ন করো তার মধ্যে একটা হলো রুয়া সম্পর্কে তাকে প্রশ্ন করো ফলাহু তখন তাদের কেউ কেউ বললুহু ফিল কুমি তাকু না না না তাকে প্রশ্ন করার প্রয়োজন নেই হতে পারে যে সে তেমকদেরকে এমন জবাব দিবে যে জবাবটি তোমাদের পছন্দনীয় নয় হচ্ছে এই ইহুদিরাও কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতো যা মোহাম্মদ আল্লাহ রসুল কিন্তু তারা সেটা মানতে পারছেন আল্লাহ পাক কোরআনে পাক সেটা বলেছেন আল্লাহ যাদেরকে আমি কিতাব দান করেছি এখানে কিতাব অর্থ হচ্ছে ইঞ্জিল আতই নাহুমুল কিতাব অনেকে বলছেন এখানে ইহুদিদেরকে বোঝানো হয়েছে সেই হিসাবে মানে তৌরাত আরিফু নাহ তারা তাকে ভালো করে জানে থেকে আরিফু আহু এখানে সর্বনামটা হু মানে রসুল্লাহ অন্য ব্যাখ্যাও আছে ক্যামাই আরিফুন আবে না তারা কেমন চিন্ত রসুল কে যেমন তারা নিজেদের সন্তানকে চিনত কোন বাবা সন্তানকে চিনতে ভুল করে না এরাও সেভাবে জানতো বুঝত যে মুহাম্মদ যা বলছে সত্য কিন্তু তারা ওয়াইফারিমুন তাদের কিছু মানুষ সেটাকে গোপন করে রেখেছে অথচ তারা জানে তার বিপরীতটা সত্য যে মুহাম্মদ যা বলছে তাই সত্য এই তারা এখানে বলে জানা দরকার নেই জিজ্ঞেস করো না জিজ্ঞেস করতে গিয়ে এমন জবাব শুনতে হবে যেটা তোমাদের পছন্দ নয় না ফা ফারুম মিন কিন্তু অন্যরা মানলো না তাদের কেউ কেউ আসলো বলল ফা ইয়া আবাল কাসিম রসুল সাল্লাহ আলু এক উপনাম ছিল আবুল কাসেম কাসেমের পিতা তার মানে রসুল উল্লাহ সাল্লাহ আলু প্রথম সন্তানের নাম ছিল কাসেম সে হিসাবে বলা হতো আবুল সম্পর্কে তোমার বক্তব্য কি তাহলে জিজ্ঞেস করুপ থাকলেন নীরব থাকলেন এরপরে তিনি দণ্ডায়মান হলেন এরপর তিনি তার চেহারাকে একবার কপাল সহ ঢেকে আব্দুল্লাহ আমি বুঝতে পারলাম তখন যে নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর তখন হচ্ছে ওহি শেষ হওয়ার পর এই অবস্থা কেটে যাওয়ার পর তখন নবীজি তাদের উত্তর দিচ্ছেন কোরআনের ভাষায় ওরা আপনা র সম্পর্কে প্রশ্ন করবে আপনি তাদেরকে জানিয়ে দিন যে রুফটা হচ্ছে আমার একটা নির্দেশ আর তোমাদেরকে জ্ঞানের সামান্যতমই দান করা হয়েছে सुरास्रा पचाशीतम आया सुप्रिय दर्शक बस समय लागो मन हे विषयटर पर आलोचना करते जोटुक लागू आप जतटुक सम्भव अपन सामने पेश करार चेषा करू तो आजकल पर्व इखने के शेष करते हम कारण समय फुरे आसएब सबा के आंतरिक मुबारकबाद जानिए आजकल पर्व इ शेष कर सबाई भलो थकु সুস্থ থাকুন আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে ওসল্লাই হাম্মদ ও আল্লাহ ওসহ ওম ওসসালামিকারহমতুল্লাহ ওবরাক फिल्ट कर नाम करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 কোথা থেকে কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হুসেন্লাহ খান মাদানি আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থাপনায়িত্বটা इतिबृत्ति विश्वमयर क्रम विकास कल रुन सम्प्रचार सकाल साढ़े छंग